ক্রাইসের প্রতিক্রিয়া ছিল বহুমুখী আমরা সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা করেছি এক এক পর্যায়ে তারা এক একটি ব্যবস্থা নেয় প্রথমে তারা পাত্তায় দেয়নি তারপরে তারা ব্যঙ্গবদ্রুপ করেছে যখন এগুলোতে কাজ হলো না তারা চাপা চাপাচাপি করল নবীজিকে প্রলোভন দেখালো যখন প্রলোভন দেখিয়ে তারা নবীজিকে কিনে নিতে পারলো না নবীজি তার অবস্থান অনর থাকলেন তখন তারা তাকে চ্যালেঞ্জ করলো অলৌকিক কিছু পারফর্ম করার চ্যালেঞ্জ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 গত পর্বে আমরা কোরাইশদের ছয়টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে চাপ প্রয়োগ অপমান চরিত্র হননের চেষ্টা ইসলামের বার্তাকে বিকৃত করা ও কুৎসা রটানো রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা এবং সব শেষে ব্যঙ্গবিদ্রুপ এই পর্বে আমরা শুরু করবো সাত নম্বর থেকে সেটি হচ্ছে প্রলোভন এবং চ্যালেঞ্জ এই ঘটনাটি বর্ণনা করেছেন ইভেন আব্বাস কোরআশ নেতারা কাবার পাশে মিলিত হল বলল আমরা সব রকম উপায়ে তাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাবো। সে যেন কোনো আপত্তি করতে না পারে এরপর তারা রসুল্লা সাল্লা আলাইসালামকে ডেকে পাঠাল নবীজির মনে বড় আশা কুরাইশা ইসলাম গ্রহণ করবে তিনি তাদের ভালোটাই চাইতেন তাদের ব্যাপারে পজিটিভ ছিলেন তাদের ডাকতে খুব খুশি হলেন ভাবলেন হয়তো তাদের মন বদলেছে হয়তো তারা ইসলামের প্রতি একটু নরম হয়েছে নবীজি ছুটতে ছুটতে হাজির হলেন তারা বলল देखो मुहम्मद तुम्हारा मिटमाट करार उदेश्य ही तुम्हें टेके पाठिए तेरे बक्तव्य शुरू तो एम ही छिया क्योंकि एकटू पर गा करा कथा बार्ता शुरू कर ला अल्लाहर कसम तुम्हें जाब आर लोक तर कम तुम्हार मत एत जंत्रणा आने बाप दार बिरोधिता धर्म समालोचना रीतिनीति उपहस देव देवी के अभिशाप ही तुम्हें कर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 क्यों राजनीतिविदरा जाने क्योंकि सत्य और सुंदर आहवान के प्रत्याख्य करते हैं प्रत्याख्य अस्वीकार एम भाव का चाई जान दायी आहवानकारी के मन हो दोषी और बाकी सबा निर्दोष तो हिंद आहवान माने समाज कापन सृष्टि होदल मानुषर घुम हराम कारण तव हि आहवान मेने ना समाज जा करते निजे खुशी मत समाज चलाते निजे लाइफस्टाइल तरा बदलाते चाय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 মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায় অথচ মূসা ফিরাউনকে বলেছিল সে যেন তার অত্যাচার নিপীড়ন বন্ধ করে এটার নাম ফিরাউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ মূসা আলাইসাল্লাম তাদেরকে তাওহেইদের আহ্বান করেছিলেন সেটাকে তারা প্রচার করলো মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় বা এখনকার ভাষায় বললেই এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায় কোরাইশরাও একই কাজ করলো। এই মজলিসের গল্পটাকে তারা এমনভাবে সাজাল যেন আজকের এই বিভক্তি দ্বন্দ্ব শত্রুতা সব কিছুর জন্য মুহাম্মদ দায়ী মুহাম্মদ সমস্ত ঝামেলার মূল মুহাম্মাদের দাওয়াতের কারণে আজকে মক্কায় যত অশান্তি শুধু দায় নয় তারা এসব কথার মাঝে মিথ্যা কথাও ঢুকিয়ে দিল তারা বলল মুহাম্মদ আমাদের দেব দেবীদের অপমান করেছে আসলে নবীজি সাল্লু আলয়াল্লাম কখনোই কোরাইশের দেবদেবীদের গালিগালাজ করেননি তিনি সত্য কথাটাই বলেছেন ये देवदेवी को क्षमता नहीं कई आहवान के तरा चाले दिल अपमान और समालोचना बोले दुख जनक विषय हल एम आचरण मुस्लिम समाज देखी हम समय जख का बला है ये काजटा हराम तुम्हें ड़े दाओ तक से जान अफेंडेड हो जाए अवमानित बोध कर अथच भलो कथा हिसेब यह कथाटे बोला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 এই কথাগুলো মূলত নবীজি সাল্লু আলহি ওসাল্লামকে ব্যাক ফুটে ঠেলে দিতে চাইল যখন একজন মানসিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় থাকে তখনই তাকে প্রলোভন দেখানো সঠিক সময় কোরআশরা তাই করল সমস্ত দোষ রসুল্লাহ সাল্লা আলহামের কাঁধে চাপিয়ে তারা এবার তাকে লোভ দেখালো বলল মোহাম্মদ অর্থের আশাতেই যদি তুমি এই বাণী প্রচার করে থাকো তাহলে আমরা তোমার জন্য যত লাগে সম্পদের ব্যবস্থা করে দেবো तुम्हें मध्य सब चेहर बित्तशाली बनिए देव तुम जी क्षमतार आशा ये धर्म नहीं बेचे नी तुम जो नारी लोभे हिसेब क्चे थको तो हमें तुम्हारे क्राइस सब चेहर सैरा दस नारी के बाछाई आनब एरपर तत्कें तुम्हारा विब जदि तुम्हारे शयान भर कर सुस्थतारा लागे व्यय करब এমনকি যদি তাতে আমাদের সমস্ত সম্পদ দিয়ে দিতে হয় তাও দেব আমাদেরকে শুধু বলো তুমি কি চাও রসুল সাল্লাম আলিম জবাবে শান্ত কণ্ঠে বললেন তোমরা যা কিছুই বলেছ তার কিছুই আমি চাই না অর্থ করেই মান মর্যাদা কিংবা তোমাদের উপর ক্ষমতা লাভের আশায় তোমাদের কাছে ইসলামের বার্তা নিয়ে আসিনি। আল্লাহ তোমাদের কাছে আমাকে একজন রসুল হিসেবে প্রেরণ করেছেন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 তিনি তাদের স্পষ্টভাবে এক কথায় বুঝিয়ে দিলেন ইসলামের এই আহ্বানের সাথে টাকা বসার কোনো বিষয় নেই দুনিয়াবি কোনো লাভের আশায় তিনি তাদেরকে তাদের বাপদাদার ধর্ম ছাড়তে বলেননি না তিনি চেয়েছিলেন ক্ষমতা না তিনি চেয়েছেন টাকা যদি ক্ষমতা আর টাকায় উদ্দেশ্য হতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চাইলে আরব জাতীয়তাবাদকে পুঁজি করে রোমান আর পারস্যের বিরুদ্ধে সমগ্র আরবকে এক করতে পারতেন সত্যি বলতে সে যোগ্যতা তার ছিল किंतु ना नबीजी क्षमता विका को तईन तुम्हरा जा कि चाहना अर्थकरि मान मर्यादा किंबा तुम्हारे ऊपर क्षमता आशाय तुम्हारे इसलमर बार्ता नहीं आसनी आल्लाह तुम्हारे एजन रसुल हिसाब प्रेरण करर कित अवतीण करके आदेश दिए तुम्हें सुसंबदीते और सतर्क करते आम रबर पक्ष के एक बार्ता नहीं मात्र কোরআসরা ছিল দুনিয়াদার লোক একজন মানুষের আদর্শিক বিশ্বাস যে তার ব্যক্তিগত আরাম আয়েস আর টাকা পয়সার উপর প্রাধান্য পেতে পারে সে ধারণা তাদের ছিল না ব্যাপারটা বোঝার জন্য আমাদের সমাজের দিকে একটু তাকানো যাক আমাদের সমাজে ব্যাংকের চাকরিকে বিশাল কিছু মনে করা হয় কারণ ব্যাংকের চাকরি মানেই হাই স্যালারি হম্বিতম্বি ঢাকা শহরে ফ্ল্যাট বানানো কয়েক বছরের ব্যাপার মাত্র কিন্তু কেউ যখন ইসলামের খাতিরে ব্যাংকের চাকরি ছেড়ে দেয় কিংবা ব্যাঙ্ক সেক্টরে না ঢোকার সিদ্ধান্ত নেয় তখন একদল লোক চোখ কপালে তোলে আরে পাগল নাকি তুমি এত টাকা চাকরে কেউ ছাড়ে আসলে সেগুলার লোকগুলো ইমান কি জিনিস তা বোঝে না তারা বোঝে না এই জীবনের পরেও আরেকটি জীবন আছে আর সেই জীবনেই আসল জীবন যাই হোক প্রসঙ্গে ফেরা যাক কোরআশরা ভেবেছিল রসুল্লা সাল্লু আলিয়া সাল্লামকে দুনিয়াবী প্রলোভন দেখিয়ে কিনে নেওয়া যাবে তারা তাদের ঝুলি থেকে বেস্ট অফারটাই তাকে ছুড়ে দিচ্ছিল টাকা ক্ষমতা নারী একজন পুরুষের দুর্বলতা এসবকে ঘিরেই আল্লাহ রসুল সাল্লু আলাইস্লাম এক কথায় সব ফিরিয়ে দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন তাকে শুধু এসব নয় পুরো বিশ্বের রাজত্ব তুলে দিলেও তার মিশন থেকে এক চুলো নড়বেন না কোরআশরা যা বোঝার তা বুঝে গেল তার বুঝলো মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে আর কোনো অফার দিয়ে লাভ নেই তাই তারা এখন তাকে চ্যালেঞ্জ করল এমন সব চ্যালেঞ্জ ছুড়ে দিল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 तारा जा ता नबीजी के सैटायर कर तर उद्देश्य छो नबीजी के सब कथा अटकान क्यों रसुल्लम शांत कण्ठे उत्तर दिले ए कारणे पाठानोनी रबर पक्ष तुम्हारे केवल सेटाई एने जा प्रण कर तुम्हारे जााना जान तुम्हराता ग्रहण करो तो तुम्हारे कल्याण कर यिया आखिरते जो ता तुम्हरा प्रत्याख्यन करो তাহলে অবশ্যই আমাকে ধৈর্য সহকারে আল্লাহর আদেশের অপেক্ষায় থাকতে হবে যেন তিনি আমাদের মধ্যে বিচার করে দেন আল্লাহ রসুল সাল্লাম যদি মিথ্যা নবী হতেন তিনি বাহাদুরি দেখানোর জন্য অনেক কিছুই বলতে পারতেন কথার জাদুতে তাদের মন্ত্র করতে পারতেন কিন্তু না তিনি তাই বললেন যা সত্য আল্লাহ তাকে নদী তৈরি করার ক্ষমতা দেননি তাকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতাও দেননি সত্যি বলতে নবীর কাজ তো এগুলো নয় নবীর কাজ উম্মতের কাছে তাওহিদের বার্তাকে পৌঁছে দেয়া তাই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম একটি দিকেই বারবার জোর দিচ্ছেন তা হলো তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুবস্মির ও মঞ্জির হিসাবে সুসংবদ্ধদাতা এবং সতর্ককার হিসাবে কিন্তু কোরআসরা নাছড়বান্ধা তারা বিদ্রুপ করতেই থাকল হয়তো তারা রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের নার্ভ টেস্ট করছিল হয়তো তারা রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামকে খেপিয়ে দিতে চাইছিল ফিরে আউনের ক্ষেত্রে আমরা দেখেছি মুসা আলাহিসাল্লামকে সে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল মূসা আলাহিসামকে সে বড় করেছে এই কথা বলে সে মুসাকে কথায় হারিয়ে দিতে চাইছিল মূসা আল্লাহিসাল্লাম একজন মানুষকে হত্যা করেছে এই কথা বলে ফেরআন মুসাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতে চাইছিল কোরাইশরা একই রকম কাজ করছিল তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লা আলাইসালামকে অক্ষম এবং মিথ্যাবাদী হিসেবে তুলে ধরতে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এই কৌশল অবলম্বন করে আসছে সেটা হলো।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 যদি রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম অনেক টাকা পয়সার মালিক হতেন হয়তো তারা এসব প্রশ্ন না করে বিনা দ্বিধায় তাকে মেনে নিত আসলে দুনিয়ার প্রতি লোভ ইসলাম পালনের প্রতি একটা বড় বাধা কোনো সন্দেহ নেই ইতিহাস এই বাস্তবতাকে বার বার সত্য প্রমাণ করে আরেকটি বিষয় হলো এই ধরনের ব্যঙ্গবিদ্রোপের পরে রসলার ধৈর্যশ্যুতি হল না বা তিনি উত্তেজিত হলেন না তিনি তার লক্ষ্যের প্রতি নিবদ্ধ তিনি এসেছেন নবী হয়ে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 मिले जाए एम उनकी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 বলুন পবিত্র মহান আমার পালনকর্তা আমি একজন মানব একজন রসুল বই আমি কে সুরাবণী ইসরায়েল আয়াত নব্বই থেকে তিরানব্বই এরকম আরও বেশ কিছু চ্যালেঞ্জের ঘটনা ঘটেছে যেগুলো আলবিদায় ওয়ান নিহায়াতে ইমাম এ বিন কাসির রাহিমাহুল্লা উল্লেখ করেছেন দ্বিতীয় ঘটনাটি বর্ণনা করেছেন এবেন আব্বাস থেকে তিনি বলেন মক্কার অধিবাসীগণ রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের নিকট অনুরোধ করেছিল তিনি যেন তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন এবং অন্যান্য পাহাড়গুলোকে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 এ প্রসঙ্গে আল্লাহ বলেন কথম ফিহ ও বি আয়ুইফ পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামথকে উষ্ট্রি দিয়েছিলাম অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি সুরাবর ইসরায়েল আয়াত অনুসাট তৃতীয় ঘটনাটি ইহুদিদের সাথে সংশ্লিষ্ট কোরাইশরা চাইছিল মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে এমন কোনো প্রশ্ন করে আটকে দিতে যা একজন শুধু নবীর পক্ষেই জানা সম্ভব এ কারণে তারা ইহুদিদের দ্বারস্থ হলো এই ঘটনাটিও ইবেন আব্বাস বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন কোরাইশ বংশের লোকেরা নাজার এবেন হারিস এবং উকবা এবেন আবি মুদকে মদিনায় ইহুদিদের কাছে প্রেরণ করেছিল তারা তাদেরকে বলেছিল তোমরা দুইজন গিয়ে ইহুদি যাজকদের নিকট মোহাম্মদ সাল্লা আলিয়াল্লামের পরিচয় দেবে এবং তার সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করবে কারণ তারা প্রথম আসমানি কিতাবপ্রাপ্ত সম্প্রদায়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 নজর ও ওকবা ফিরে এলো কোরাইশ সম্প্রদায়ের নিকটে তারা বলল হে কোরাইশ সম্প্রদায় আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের মাঝে স্পষ্ট মীমাংসা করে দেবে ইহুদি যাজকন আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে সেই বিষয়গুলো তারা ওদেরকে জানায় তখন কোরাইশের লোকেরা রসুল্লাহ সাল্লা সালামের নিকটে আসে এবং বলে হে মোহাম্মদ আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানাও দেখি ইহুদিদের নির্দেশিত বিষয়গুলো তারা জিজ্ঞেস করে রসুল্লাহ সাল্লাহাম বলেন আপনারা যা জিজ্ঞেস করছেন সে সম্পর্কে আমি আগামীকাল আপনাদেরকে জানাবো। তিনি ইনশাল্লাহ বলতে ওই সময় ভুলে যান ওরা প্রস্থান করলো এদিকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একে একে পনেরো দিন অপেক্ষা করলেন কিন্তু ওই সম্পর্কে কোনো অহিনাজিল হল না হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামও আসলেন না মক্কার অধিবাসীরা খুশিতে আটখানা তারা বলছিল মোহাম্মদ আমাদেরকে পরের দিন উত্তর দেবার অঙ্গীকার করেছে অথচ পনেরো দিনের মাথায়ও সে আমাদের প্রশ্নগুলো সম্পর্কে কোনো উত্তর দিচ্ছে না ওয়াহি বন্ধ থাকায় রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুশ্চিন্তায় পড়ে গেলেন মক্কাবাসীদের অব্যাহত কটুক্তি ও তিরস্কার তাকে কষ্ট দিচ্ছিল অবশেষে সুরা কাহাফ নিয়ে জিবরিল আলাহিসাল্সাল্লাম এলেন মুশ্রিকদের আচরণে খুব্ধ ও অধৈর্য হয়ে ওঠায় রসুল্লাহ সাল্লু আলি আসালামের প্রতি সামান্য করা ভাষা এসেছে এই সুরায়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 रूहालक आदेश घटित ज्ञानी मुश्रिक द्वितीय प्रश्न गुहार अधिवासी कहाफर बेपारे ये कैकटी आयात उल्लेख कर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 ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا لَبِثُوا أَمَدًا نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُمْ بِالْحَقِّ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 প্রশ্ন হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিতে পারায় কি নবী হবার সত্যতা প্রমাণ করে অথচ ইহুদিরা মূসা আলাহিসাল্সাল্লামকে নবী হিসেবে মানে আর মূসা আলাহিস্লামের কাছে এমন জ্ঞান ছিল না যা খিজিরা আল্লাহিসামের কাছে ছিল কিন্তু এই জ্ঞান না থাকার কারণে মূসা আলাহিস্লাম মিথ্যা নবী হয়ে যাননি যদিও ইহুদিদের প্রশ্নগুলোর সবকটের যথাযথ উত্তর দেয়া হয়েছিল আমাদের মনে রাখতে হবে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর আল্লাহ রসুলসাল্লি আসসাল্লাম ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে দিয়েছিলেন এর বেশি নয় এ পর্যায়ে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হল হিংসা বিদ্বেষ হিংসার কথা বলতে প্রথমেই চলে আসে কোরাইসের বিখ্যাত নেতা ওয়ালিদ ইবেন মহিরার নাম রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের নবওয়াত প্রাপ্তির বিষয়টি তার কোনোভাবেই সহ্য হচ্ছিল না সে বলেছিল আল্লাহ যদি কাউকে নবী বানাতেই চান তাহলে আমাকে কেন নবী হিসেবে বাছাই করা হল না আমি জ্ঞানীগুনী লোক বয়সেও মুহাম্মাদের চাইতে বড়।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 কোষায় লোকেরা যখন বলল আমরা আন্না দোয়ার কর্তৃত্ব চাই আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম তারা বলল আমরা হিজাবার মালিকানা চাই সেটাও দিয়ে দিলাম তারা বলল আমরা আন্দেলবার বা যুদ্ধের পতাকার দায়িত্ব চাই সেটাও দিলাম এরপর তারা রিফাদা আর সিকায়ার দায়িত্ব নিতে চাইল হজ যাত্রীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা আমরা তাও তাদেরকে করতে দিলাম এবার যখন আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় সমানে সমানে চলে এসেছি এখন তারা বলছে আমাদের মাঝে একজন নবী আছেন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 কোরআনের প্রভাব ছিল এমন কি শত্রুরাও কান লাগিয়ে কোরআন শুনত শুধুমাত্র কোরআন শুনে মুসলিম হয়েছে এরকম বেশ কিছু কাহিনী আমরা সিরাতে পাই কোরআশা যখন দেখল কোরআন শুনে লোকজন ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠছে তখন তারা সিদ্ধান্ত নেয় কোরআন নিষিদ্ধ করার যখনই আল্লাহ রসুলসাল্লা সাল্লাম কা আবার সামনে কোরআন পড়তেন কোরআশটা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত যেন লোকে কোরআন শুনতে না পায় তাদের চিৎকার চেঁচামেচিকে ছাপিয়ে যাওয়ার জন্য আরো জোরে কোরআন পড়তে চাইতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ বলেন আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে যে নামেই আহ্বান করো কেন সব সুন্দর নাম তারই আপনি নিজের নামাজ আদায়কালে সর উচ্চ গ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না এ দুয়ের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করুন সুরাবণী ইসরায়েল আয়াত একশো দশ কোরাইশা কোরআন নিষিদ্ধ করেছিল সত্যি কিন্তু সাহাবিরাও কম জান না আবু বকর এবং আবদুল্লাহ এ বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহুমা এই দুইজন সাহাবি এই নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে কোরআন পড়েছিলেন এবং এজন্য তাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছিল সেখানেই আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ সবশেষে আমরা উত্বা ইবিন রাবিয়ার একটি ঘটনা দিয়ে আজকের পর্ব শেষ করছি উতব্বা ইবিন রাবিয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলয়সাল্লামের কাজিন সে রসুল্লাহ সাল্লু আল্লামের গোত্র বনু হাসিমেরই লোক কোরাইশদের মধ্যে বিচক্ষণ এবং জ্ঞানী যদি কেউ থেকে থাকে তার মধ্যে একজন হল উত্বা কোরাইশ নেতৃবৃন্দের প্রায় সবার মাঝে তীব্র ইসলাম বিদ্বেষ থাকলেও উৎপা ততটা কট্টর ছিল না তার মধ্যে কিছুটা দয়ামায় ছিল তাইফের ঘটনা আলোচনায় তার নাম আবারও আসবে আর হ্যাঁ সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে বদরের ময়দানে কোরআসদের যুদ্ধ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত সে নিজেও অংশ নেয় এবং মারা যায় যাই হোক একবার কোরাইশের লোকেরা একত্র হয়ে ঠিক করলো। চলো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 আমাদের ধর্ম নিয়ে বিদ্রুপ করছো তোমার জন্য আমরা আরবদের চোখে ছোট হয়ে গেছি। লোকের মুখে মুখে রোটে বেড়াচ্ছে কুরাইসদের মাঝে নাকি জাদু করাছে অদ্ভুত ব্যাপার হলো কুরাইশদের মাঝে জাদু করা আছে এই কুজব সৃষ্টির জন্য উৎপা রসুল্লা সাল্লাহস্লামকে দায়ী করছে অথচ এই গুজব শুরুতে কুরাইশরাই রটায় তারাই মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে জাদুকর ডাকতে শুরু করে কিন্তু পরবর্তীতে তাদের নিজেদের কাজে নিজেরাই লজ্জায় পড়ে যায় উত্বা বলে আল্লাহর কসম দেখে মনে হচ্ছে যেন আমরা এক গর্ভবতী নারীর কান্নার জন্য বসে আছি এরপরই আমরা একে অপরের বিরুদ্ধে নিয়ে যুদ্ধ করতে যতক্ষণ না আমরা নিশ্চিন্ন হয়ে যাই তার কথার অর্থ ছিল ইসলামের কারণে যুদ্ধবিগ্রহ বেঁধে যাবে আর সে জন্য মোহাম্মদ সাল্ল্লাহু আলহিম দায়ী এরপর উৎপাহ প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লা আলাইস্লামকে উচ্চ মর্যাদা ধন সম্পদ তিনি যা চান তাই দেয়া হবে তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লা আলাইসাল্লামকে লোভ দেখিয়ে आपस समझोताराध्यमे इसलम के पंग और निष्क्रियवा लक्षणियों ब्यापार हल रसल सलाम उत्पार एसब बकबाने मन दिए शुने कथारे एबारो बाधा दें क्यों रसल सलाम छत्कृष्ट श्रोता और तर कथागुलो अर्थहीन हम शांत भावे तरह सब कथा शुने गलें उत्पा एक समय हमल तरपर रसल्लाम मृदुस्रे जिज्ञेस करलें उत्पा तुम्हार कथा की शेष होत्पा बोल हेष रसलमीजे उत्पारथार जवाब दिलेंर कुरआनर सूरा फुसलाते शुरू आयात पाठ करते थलें एक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 ওকালু কলু বুনী অখি নচিমি নো না ইল ওজনি ওষী আজনি নকর অমি বৈনি নৈনি কেজব সামল ইন্ন আলু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 বিলমী ও في فِيهَا হ وقدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ ثُمَّ اسْتَوَاءِ لَا السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ اتِيَ طَوْعًا أَوْ كَرْهًا فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ اتِيَ طَوْعًا أَوْ كَرْهًا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 अतएव आपनी अपन क्या करी बोलो तुम्हारे मतई मानूष आरतीहिशे तुम्हारे माँ बुध एकम्र माँ बुध अतय तरह सोजा थोर से क्षमा प्रार्थना करो और मु मुश्रिक रही दुर्भोग जा रहा जकत देय परकाले अस्वीकार कर निश्चय जरा विश्वास स्थापन कर और सत्कर्म कर तरज रही है अफुर पुरस्कार बोल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 তিনি সেরা নাকি তার দাদা সেরা এই প্রশ্নের উত্তর দিতে গেলে উথবা আর তার কোনো কথাই শুনত না এখানে কে সেরা মুখ্য নয় মুখ্য হচ্ছে তাও হেদ বা আল্লাহর একত্রবাদ তাই এর প্রশ্নের উত্তর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এড়িয়ে গেছেন আমাদের সময়ও আমরা প্রায় দেখি স্পর্শকাতর প্রশ্নের উত্তরে সময় দিতে গিয়ে অনেক দাই তার মূল লক্ষ্য থেকে দূরে সরে যান রসুলুল্লা সাল্লি সাল্লামের ক্ষেত্রে সেটা হয়নি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 উতবার এই ঘটনার পরে কোরাইসা নবীজিকে আরও অফার দেয় সত্যি বলতে সেকুল্লাররা তাদের সামর্থ্যের মধ্যে যা কিছু অফার করতে পারে তার সবটাই কোরাইসা করেছিল টাকা ক্ষমতা নারী এর বেশি থেকে অফার করার আর কিছু নেই কারণ এগুলোই হচ্ছে দুনিয়ার জান্নাত কিন্তু একজন মুমিনকে জান্নাত অফার করেন একমাত্র আল্লাহ আর কেউ সেটা করতে পারে না রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম দৃঢ়ভাবে তাদের সমস্ত অফার ফিরিয়ে দিলেন বললেন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 আনুগত্য কেবল আল্লাহর জন্য অন্য কোনো সত্তা বা আদর্শের প্রতি আমাদের আনুগত্য থাকা চলবে না কোরআ সর্বশেষ যে অনুরোধটি করেছিল সেটি হল রসুল্লা সাল্লাইসাল্লাম যেন সেই আয়াতগুলো বাদ দেন যেগুলো তাদের দেবতাদের অবজ্ঞা করে আল্লাহ তখন কোরআনে আয়াত নাজিল করেন بينات قال الذين لا يرجون لقاء نأتي بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي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 ये कहनीगो बर्तमान समय आलिम और दायीर गुरुत्वपूर्ण एक शिक्षा आलो इसमें शिक्षार बेपारे कोचित ना जो कोनो छोटो हुए? ता को छोटो बेपाराओ ना आलीम इसलम दायीर यह बेपारे अनेक सतर्क थकते कारण इसमाम शत्रा एन अनेक स्मार्ट एम सब जिन परोक्ष भावे हाजिर है ताद पक्षे बोझा कठिन हो पड़े एवं ইসলামের খেদমতে নিয়োজিত বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বগণ এই ফাঁদে পড়ে আসল দেওয়ার পথ থেকে বিচ্যুত হয় মধ্যপ্রাচ্যার এক লোক নাম রিচার্ড বি মিশাল যিনি কিনা পশ্চিমা মতাদর্শ ধারণ করেন একটা রিপোর্ট তৈরি করেছিলেন কীভাবে ইসলামিক আন্দোলনকে দুর্বল করে দেয়া যায় এই রিপোর্টে একটা সাজেশন ছিল আলেম এবং দায়ীদের অনেক উচ্চ বেতনে কোনো চাকরিতে নিয়োজিত করা যাতে তারা জনতা থেকে দূরে থাকে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 परोक्ष भावे इसलमेंपोसार बेपार लुकिया जा आप दृष्टि बोझा चाहिए जदि मुसलिम विश्व दिखे एक भलोभ खेल ताका जाए उल्लिखित जिसब सजेशन प्लानर कथा बो खूब भलो भाव परिचालित होता ফেসবুক পেজ ডাব্লু ডব্লিউ ডবলুক ডট কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম অথবা রেইন ড্রফস মিডিয়া অর্গ 2